আলহামদুলিল্লাহিন কানা আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মা ইয়াহদি আল্লাহু ফালা মুগিল্লা লাহু ওয়া মা ইয়ুদিলু লাহু ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না এই সুন্দর মাহফিলের আয়োজন করার বলার শোনার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সব মানুষেরই মনে আশা আছে নিরাশা আছে ভালোবাসা আছে উৎকণ্ঠা আছে ক্ষোভ আছে সব সহ হঠাৎ করে এক সময় আমরা আল্লাহ আল্লাহালার কাছে চলে যাব ঠিক না ভাই আমরা সারাদিন যেগুলো নিয়ে ভাবি কখনো দেশ নিয়ে কখনো সমাজ নিয়ে কখনো বিশ্ব নিয়ে কখনো चारिदिक मानुष्ट के लिए भावी कत समय आलोचना चले जाबर डाक सब आलोचना थे खाली हाथे अल्लाह तलार का चले जाब ठीक ना भाई तो भाईरा से मानस ही तो बुद्धिमान যে নিজের ভালো বোঝে কিন্তু দুর্ভাগ্য ভাইরা আমরা নিজের ভালোটা বুঝতে পারি না আল্লাহ একটা ছোট্ট সুরা আমাদেরকে বলেছেন যে মানুষ সবাই ক্ষতির ভিতরে রয়েছে মানুষ সবাই ক্ষতির ভিতরে আসলে বাস্তব কথা ভাই কোটি কোটি টাকার মানুষ কোটি কোটি টাকার মানুষ দুই চার লাখ টাকার জন্য মানুষ খুন করে তারপরে দু লাখ টাকার জন্য অনেক অন্যায় করে ফেলছেন কিন্তু এই টাকাগুলো সব রয়ে যাবে একসময় তাকে আল্লাহ ডাকে চলে যেতে হবে ঠিক না ভাই আমি আপনাদের রাজবাড়ি জেলার মাদার হয়নি কিন্তু হাটের ফাংশন দুর্বল হয়ে গিয়েছে যে কোনো সময় বন্ধ হবে ডাক্তার ইসিজি দেখে বললেন দ্রুত কোন সিসিউতে ভর্তি করেন আমাদের পর্দার এপারে পশ্চিমে আমার ফরিদপুর ডায়াবেটিস সমিতির হার্ট সেন্টারে আবার হার্ট ফাউন্ডেশনে ভর্তি হলাম প্রায় চার দিন সিসিউতে মা ছিলেন আমরাও ছিলাম এরপরও আরো প্রায় আট দিন মোট বারো ১৩ দিন আমরা হাসপাতালে ছিলাম জীবন যে কত কঠিন মানুষ সিসিউতে ভর্তি হচ্ছে কথা বলছে অস্থিরতা প্রকাশ করছে ভালো লাগছে না মরে যাচ্ছে চোখের সামনে ঘন্টায় ঘন্টায় পাঁচ দশজন মরছে কথা বুঝতে পেরেছেন ষোলোই ডিসেম্বর মা হাসপাতালে আমরাও আসি হঠাৎ একজন খুব নাম করা হলেন ষোলো ডিসেম্বরে খেয়েছেন ভর্তি হলেন যেহেতু প্রভাবশালী মানুষ অনেক মানুষ তার সাথে ডাক্তারও প্রাণ ফোনের চেষ্টা করছেন কিন্তু কোন প্রভাবেই কাজ হলো না হঠাৎ মারা গেলেন উনি যখন খেয়েছেন তখনও মনে করেন নিজে মরবেন যখন হাসপাতালে ভর্তি হয়েছেন তখনও মনে করেন নিজে মরবেন কিন্তু মৃত্যু এসে গেছে আর ঠিক একটু পাশে আপনারা জানেন অম্বিকা কি হল নাকি ওখানে প্রচন্ড ঢোলঢগর বাজিয়ে মানুষ গান ও গাচ্ছে এই কান্নাও শুনছি ওই গানও শুনছি আবার ওই গান যারা গাচ্ছেন তাদেরও কেউ হয়তো আগামীকাল আমরা জীবনটা বুঝতে পারলাম না আমরা অনেক সময় মনে করি যে মৃত্যুর কথা মনে করা যেমন যে ছাত্র মনে করে পরীক্ষার কথা মনে করা বোকামি আসল বোকাকে যে মনে করে পরীক্ষার কথা চিন্তা করা বোকামি ওই কিন্তু বোকা ঠিক না পরীক্ষার কথা করলে কি পরীক্ষা বুঝি নাকি জন্য ষাট ষাট ষাটটা বলতে নেই আপন জনের মৃত্যুর কথা বলতে দিতে চাই না শুনতে চাই না তার মানে কি আমরা যদি মৃত্যুর কথা বলি তাহলে আজরাইলের আমাদের কথা মনে পড়ে যাবে ঠিক না আর আমরা যদি মুখে না তাহলে ব্যাপারটা কি তাই ভাইরা তা ওই বুদ্ধিমান যে জানুয়ারির প্রথম থেকে পরীক্ষার কথা মনে রাখে আর সেই তো বোকা যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে লেখাপড়া করার কথা বললে বলে আরে দেরি আছে পরীক্ষা তখন দেখা যাবে তারাই সফল হতে পারবে আমি অন্য আলোচনা আজকে করব না আমি শুধু এই ছোট্ট ছোরাটা ছোরা আসো আমরা অনেকেই মুখস্থ রাখছি এটার আলোকে আমাদের জীবনের করণীয় গুলো আলোচনা করার চেষ্টা করবো আল্লাহবা পর্যালোচনা তবে অনেক সময় শুধু শুনতে আসি কোন হুজুর কি বলে শুধু এইটুক শুনতে আসলে তো কোনো সব হবে না আমাদের উদ্দেশ্য হবে শুনব ভালো কথাগুলো পালন করবো আমি কোরআন পড়তে পারিনি হাদিস পড়ার সময় না। পাইনা মুখ থেকে কোরআনের কথা হাদিসের কথা ভালো কথা শুনব এবং পালন করব। আমি গত কাল বা পরশু আমাদের এলাকায় একটা মাহফিল আপিল করছিলাম রবিউল আল মাস আসছে বললাম যে ভাই রসল্লা সাল্লাম রবিউল আল মাসে জন্মেছেন এটা হাদিসের নেই কোন তার জন্মেছেন তাও নেই তবে সহিমের হাদিসে আসছে রসুল বলে সাহাবিদেরকে বলেছেন যে তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন রসুলাম সোমবারে রোজা রাখতেন সাহাবাহাম প্রশ্ন করলেন এর কারণ কি হাদিস থেকে আমরা কি বুঝলাম সোমবারের রোজা রাখা কি সুনাদ রসল্লা সাল্লামের মিলাদ জন্ম এর আনন্দ প্রকাশ শুক্রিয়া জানানোর সুন্নত পদ্ধতি হল সোমবার রোজা রেখা এই হাদিসটা জানার পরে আমাদের ভিতরে তিন ধরনের প্রতিক্রিয়া হতে পারে একটা হলো আরে দূর এতকাল কোনো হুজরু বলল না কোথায় তে কি বলে এই প্রতিক্রিয়া হলে আপনি ঠকে গেলেন আর একটা প্রতিক্রিয়া হলো কোনদিন তো রোজায় তার জন্মর কৃতজ্ঞতার সুক্রিয়া আর সুন্নত পদ্ধতি এই হুজুর বলল। আচ্ছা আমি আরো দু একজন হুজুরের কাছে জিজ্ঞাসা করে দেখি আমি আরো দু একজন আলেমের কাছে জিজ্ঞাসা করি অথবা আমি ইন্টারনেটে মুসলিম শরীফটা আছে পেরেছেন এই প্রতিক্রিয়া যে আলেম বলল তারপরে যদি আস্থা থাকে যে না উনি হাদিসের কথা যা বলে মোটামুটি ঠিক বলে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া যে আল্লাহ আগামীকাল সোমবার থেকেই আমি যে কয়েক সোমবার পারি রোজা রাখবো কথা বোঝেননি পরশু দিন প্রশ্ন করছিলাম যে ভাই এই হাদিসটা শুনে সোমবার রোজা রাখার নিয়ত কে কে করেছেন তখন কেউ হাত তোলেনি কারণ আসলে আমরা শুধু শুনতে চাই মানার চিন্তাটা আসতে চায় না কিন্তু আমি যখন স্টেজ থেকে নামি আমার এক ভাই এসে বলছে যে হুজুর নিয়ত করেছি আমি এখন থেকে সোমবারের রোজা রাখব। আমি বললাম মাঝে মাঝে রেখেন বলে না হুজুর প্রতি সোমবারে ইনশাল্লাহ রাখব। কাছে বান্দার আমল আল্লা ফেরা পেশ করেন এই দুই দিনে বান্দার আমল দেখে আল্লাহ শুধুমাত্র এক গ্রুপের মাফ করেন না বাকিদের সবার মাফ করে দেন কোন গ্রুপের দেখতে না ওদেরটা বলেন ওদেরটা করবে যতদিন মিল মহব্ব তৈরি না করবে ততদিন ওরা সাধারণ ক্ষমা পাবে না কথা কি বুঝতে পারছেন ভাইরা এটা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো যে কোন যে কোন অনেক না পারে দু একবার অন্তত রসুল্লাহ সাল্লামের সন্ন্যতটা পালন করব ঠিক না ভাই এবং আমরা এখানে যারা বসে আছি সবাই নিয়ত করি যে আল্লাহ ভালো কথা শুনবো এবং ভালো কথা যেন পালন করতে পারি এই তৌফিক আল্লাহ আমাদের দান করো এই দোয়া আমরা সবাই করি আমিন তাহলে আমি আপনাদের সামনে কোরআন করিমের ছোট্ট একটা সুরা আল্লাহ তালা সৌর আসর আসর মানে যুগ অথবা সময় অথবা বিকাল আসর মানে কি সময় যুগ অথবা বিকাল আল্লাহ তালা বলছেন ওয়াল্লা আসর সময়ের কসম অথবা বিকালের কসম ইনসানা লাফি খুশি নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে রয়েছে নিশ্চয় মানুষ অবশ্যই নিশ্চিত ক্ষতির ভিতরে রয়েছে দুনিয়ার ক্ষতি আখেরাতের ক্ষতি অনন্ত জীবনের ক্ষতি ই শুধু ব্যতিক্রম হলো যারা সব হক যারা সত্যের ব্যাপারে পরস্পর উৎসাহ দিয়েছে ও তা যারা সবরের জন্য একে অপরকে উৎসাহ দিয়েছে তাহলে কয়টা কাজ লাগবে বাঁচার জন্য এক নম্বর ইমান কথা বলা ভালো কথা বলা সত্যের কথা বলা চার নম্বর পরস্পরের সবরের জন্য নসিহাত করা উপদেশ দেওয়া আমরা কোরআন করিম এবং আলোকে এই আলোচনার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে ভালো কথা বলার ভালো কথা শোনার তৌফিক দান করুন আমিন ইমান আমরা সবাই চিনি এবং রাজবাড়ির মাহফিলে ইমান নিয়ে এর আগে অনেকবারই আলোচনা করছি ঠিক না জুমার পরে আমি চোয়াডাঙ্গায় রওনা দিছি গত পরশু গত পরশু অথবা গতকাল গতকাল फार्सटमेंट दु जन मुसलमान एक जन हिंदू हिंदू ऐलेटा मुसलमान होलम्पे এসে প্রশ্ন করছে স্যার আমি ইসলাম সম্পর্কে জানছিস না আমার খুব ভালো লাগে কেন ভালো লাগে বলে স্যার আমার প্রথম মনটা আঘাত লাগলো আমার বাবার মৃত্যুর পরে আমার বাবা এক বছর বাদের বছর আগের কথা বললো মারা গেল আমাদের হিন্দু ধর্মের রেওয়াজ অনুযায়ী বাবাকে চিতাই নেওয়া হলো কাঠ চাপ লাগলো বাবা কলিজার টুকরা যে বাবাকে এত ভালোবাসছি আহা বাবার আত্মার কত কষ্ট হচ্ছে এত কাঠ চাপাচ্ছে নিশ্চয় কষ্ট হচ্ছে আমার খুব কষ্ট লাগছিল এরপরে আগুন দেওয়া হলো আমার বড় ভাই আগুন লাগালো আগুন লাগালে আপনারা দেখেছেন আমার বাবা পা গুলো লাফ মারে বেকার হয়ে গেল তখন আশেপাশের লোক বলল আমার বাবার নাম গোবিন্দ গোবিন্দ লাফাসে একটু কাটতে তে কাট দিয়ে বাড়ি মেরে মর্মর করে আমার বাবার পাটা ভেঙে ফেলল অসুস্থ হয়ে পড়লাম মুসলমানরা সুন্দর করে করে আদর করে কবর আসে। বাবা মারা গেছে ঠিক কিন্তু তারপরে বাবার দেহটা তো এইভাবে মেরে ভেঙে ফেললো আমি আমার গোসাইদের অনেক প্রশ্ন করলাম যে এই যে লাশ পড়াতে হবে কোন আমাদের বেদে আছে গোসাইরা শুধু বলে চোদ্দ পুরুষ ধরে করতে হয় করতেই হবে আমি বললাম যে দেখো মুসলমানরা পুড়িয়ে লাশ পানিতে ঝাই ফেলে দিলাম আর তো কোন চিহ্নই থাকলো না এটা আমাদের কোন ধর্মগ্রন্থে আছে কেউ বলতে পারে না তো তখন থেকে স্যার আমি ইসলাম সম্পর্কে পড়ছি আমার খুব ভালো লাগে কিন্তু আপনার কাছে হয়ে কি বুঝতে পেরেছেন আমি বললাম যে বাবা তোমার প্রশ্নটা একটু উল্টাতে হবে নামাজ না পড়ে কি কোনদিন ভালো মুসলমান হওয়া যায় কেউ যদি প্রশ্ন করে তোমাকে যে ভালো ভাবে সুস্থ না হয়ে কি বলবে তাকে পাগল হতে হবে কালে যদি আমরা খাওয়া দাওয়া না করি কেউ বলে যে আমি পুরো সুস্থ হই তারপরে খাবো ওকে আপনারা কোথায় ভর্তি করবেন পাগলাগার ওদের ঠিক আমাদের মুসলমানদের ভিতরে এরকম আছে যে আগে ঠিক হোক নামাজ পড়বো আগে আর নামাজ আল্লাহর কত সহজ এবাদত বলবো ভাই যদি আল্লাহ তো ফিক দেন তা ছেলেটা বললো যে আমার মা যদি জানে আমার বাবা যদি একে বাবা মারা গেছে দাদা যদি জানে বোন আছে জানে ওরা তো কষ্ট পাবে অনেক সমস্যা হবে তোমার মালিক তোমার কেয়ামতের দিন তোমাকে জিজ্ঞেস করবে যে দেখো তোমাকে অমক দিনের অমুক তারিখে তোমার অন্তরের ভিতরে ষোলো আনা ইমানের ডাক আসছিল তুমি নিশ্চিত বুঝছিলে দিয়ে ইসলাম সত্য তুমি মানছিলে না কেন কিন্তু না তুমি তুমিটুকু পারো করবে এতটুকু পারো করবে না বিষয়টা তোমার আর তোমার মালিকের এখানে আমাদের কিছু বলার নেই দেখতে পায় না তুমি বিশুদ্ধ আর হিন্দু ধর্ম কোন মূর্তি পূজা করতে বাধ্য করে না মূর্তি পূজা হিন্দু ধর্মেরও নিষেধ আবার জায়েদের মতলব আছে কিন্তু বাধ্যতামূলক না কাজে তুমি শিরিক থেকে বাঁচো ইমানকে বিশুদ্ধ করো নামার গোপনে যতটুকু পারো পড়ো তোমাকে নামার শেখা পরে পড়া আগে তুমি তোমার মালিকের সাথে কথা বলবে যেভাবে পারো পড়ো এর পরে বাবা মা মা দাদা তাদের সাথে ঝগড়া করো না তাদেরকে যখন সময় হবে বোঝাবে এক সময় আসবে যখন তারা মেনে নেবে অথবা তুমি স্বাধীন হয়ে যাবে বাবা মা আর আজীবন থাকবে না তবে যেটুকু পারো আল্লাহর কাছে ততটুকু করবে আমি জানি না তোমার চোয়াডাঙ্গায় আমার বোনের ওখানে একটা জরুরি কাজ ছিল তার মেয়ের বিয়ের কথা হবে মুরব্ব আমার যেতে হবে গাড়ি তুলে গুছিতে যাওয়ার পরে আমার টাস থেকে ফোন করেছে ওই ছেলেটা আসতে কালেমা পড়তে তুমি ইমানটা নিতে দেও ন হয়ে মরে গেছিল আমি কি বলবো তো কালেমা পড়লো আমার সাথে মোবাইলেই পড়লো ইমান সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোন একমাত্র কে ওয়াহু লাহু তার কোন শরীফ নেই এটা হলো ইমানের প্রথম বিষয় আমরা অনেক আপনাদের বলেছি তারপরও ছোট্ট একটা বিষয় বোঝেন ভাই শরীর কেউ পছন্দ করে না আপনার স্ত্রী আমরা বাংলাদেশের মুসলমান পর্দা করেন না অনেকে আপনার স্ত্রী আপনার ভাইয়ের সাথে গল্প করে বন্ধুর সাথে গল্প করে আপনি মাইন্ড করেন না কিন্তু আপনি যদি কখনো দেখেন আপনার দিকে যে আদর আদর দিয়ে দিয়ে তাকায়। ওই আপনার ভাইয়ের সাথে অথবা বন্ধুর সাথে তাকাচ্ছে অথবা হাসছে আপনি কি সহ্য করতে পারবেন ও বৌনি ঘর করতে পারবেন বউ ভাত পোড়াই ঘর ফুড়াইট ভাঙে রাগ করে বাপমা তুলে রাগ করে সব সহ্য করতে পারেন কিন্তু বউ আর পুরুষের সাথে ঠিক আপনার যে আদর ওই আদরের চোখ দিয়ে তাকিয়েছে সব সহ্য করে কিন্তু স্বামী আর মেয়ের সাথে বউয়ের সাথে যে আদরে কথা বলে ওই আদরে কথা বলে বউয়ের সাথে অন্য মেয়েকে শরিক করে এইটা যদি কোনো বউ বোঝে সে কি ওই স্বামীর ঘর করতে পারে সব সহ্য করা যায় না কথা বুঝতে সন্তান তার মাকে খুব ভক্তি করে ভয়ও পায় মা খুব রাগি ওর যখন দুধের দরকার হয় খাবারের দরকার হয় করে খালার কাছে যায় বড় আপুর কাছে যায় আপু খালা একটুকে বলে দাও আমার দিক আচ্ছা আপনারা বলেন তো মা কি করে করে করে তাই না মহিলাদের কাছে শুনে আসেন করে না মায়ের মাতৃত্ব কি চাই যে ছেলে যা চাবে আমার কাছে চাবে লেগেছে আমাকে বলো মা রাগ করে আজকে তোর খাই দেব না বুদ্ধিমান বাপকে দাদিকে বলে দাদি মা বৌমা ছেলেটা খাই দামনি কেন বৌমা খায় দেয় কিন্তু মনে মনে ছেলেটার খুশি হয় না বেজার হয় বেজার হয় মা তো ওইটা চাইনি। যে পারছেন। ভাইরা। আল্লাহ এই জন্য দেন যে বান্দা আমাকে ডাকুক বান্দার মনে আমার মায়া আসুক আমার প্রেম আসুক বান্দা জান্নাতের জন্য উপযুক্ত হোক কিন্তু বান্দা কি করে আহা আমার বিপদ হয়েছে আল্লা তো আমার কথা শুনবে না আল্লাহকে হুজুর দিয়ে চাপ দিয়াব আল্লাহ খুশি হলেন না বেজার বেজার মায়ের সন্তান যদি দুধের প্রয়োজন হলে পানির প্রয়োজন হলে বাথরুমের প্রয়োজন হলে সরাসরি মাকে না বলে দাদিকে খালাকে বলে ওই সন্তান কিন্তু মায়ের মাতৃত্বকে অপমান করে ঠিক যেমনই কোন যখন বান্দা কোন কিছুর দরকার হয় আল্লাহকে না আছে আল্লাহর কাছে না আছে আল্লাহকে না দেখে আর কারোর কাছে অপমান করে আমল শিখতে হুজুরের কাছে যাব কিন্তু যা চাওয়ার কার কাছে যাব আল্লাহ আল্লাহ তাই চান ভাইরা ইউনুস সালাম মাসের পেটে পড়ে গেছিলেন তাই না ভাই তিনি যখন মাঠে গিলে ফেললো তিনি কি বললেন তুমি মহা পবিত্র আমি অন্যায় করে ফেলেছি তার মানে কি ইনুসালাম বুঝেছেন আমার এই ভুলের কারণেই বিপদটা আসছে ঠিক না ভাই আমরাও বুঝি যে আমাদের গুনার কারণেই বিপদ আসে বুঝেন না তোমার পেট ব্যথা করছে অসুখ হয়েছে বিপদে পড়ে গেছো আল্লাহ কেন দেন আল্লাহ কোরআনে বলেছেন আজকে অত বলার সময় নেই শুধু এই জন্য যে বান্দাজন আল্লাহর কাছে হাতটা পাতে। আল্লাহ খুশি হন নিজের ভালো পাগলও বোঝে বলে না আপনাদের দেশে বলে ভাই কিন্তু আমার তো একটা বিপরীত ধারণা আছে যে নিজের ভালো বাঙালি বোঝে না আপনার খিদে লেগেছে ঘরে মা আছে আপনি মার কাছে খিদের কথা না বলে জামাটা পরে পরে ওই পাঁচ মাইল দূরে শাশুড়ির কাছে চলে গেলেন আপনি কার কাছে চাওয়া দরকার ছিল ভাই মার তো এখন নেই আল্লাহ আমাদের আন কেন বললেন উজিবু দাব যখন আমার বান্দারা আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে আমি উত্তরে দিয়ে দিচ্ছি আমি আমার বান্দার কাছেই আছি বান্দা যেখানে যখন যেভাবে আমাকে ডাক দেবে আমি সঙ্গে সঙ্গে ছাড়া দেব আল্লাহ আপনার কাছে আছেন আল্লাহ আপনি ডাকলে ছাড়া দেবেন আল্লাহ ওয়ালটা করেছেন আর আপনি জামাটা পরে গায়ে হুজুরের পড়লো যাবেন আমি একটা গল্প এই বছরে মনে পড়ে বলে অনেক মাহফিলেই বলেছি আপনাদেরও বলি আলমদের কাছে অবশ্যই যেতে হবে পীরমা শেখের কাছে যেতে হবে কি জন্য হুজুর বিপদে পড়েছি বিপদ উদ্ধার পেতে কোন দোয়াটা করতে হবে হুজুর দোয়া করেন আর আমার একটা ভালো দোয়া শিখিয়ে দেন এই জন্য যাবেন যখন ইসলামিক টিভিতে প্রোগ্রাম করতাম একদিন এক ভাই এসে হাজির আমি প্রোগ্রামের সাধারণত আধা ঘন্টা আগেই চলে যেতাম বসে আছি স্টুডিওতে যাওয়ার জন্য ভাই এসে হাজির হুজুর একটা বিপদে পড়ছি সবাই বলে তে কি বিপদ ভাই আমার ঢাকায় নগরে ওনার একটা ভালো জমি ছিল একটা বড় প্লট ছিল কয়েক কোটি টাকার সম্পত্তি বলেন যে আমার প্লট টা দিয়ে বড় হাই রাইজ বিল্ডিং করব বলে জমিটার দলিল আমি এক ডেভেলপার কোম্পানি কে দিয়েছি হুজুর অনেকেই বলছে যে অমুক হুজুরের কাছে তদবির করো জেন দিয়ে আদায় করে দেবে এই করবে তাই করবে তো হুজুর আপনারা বলেন এগুলো করতে হয় না এমন থাকে না হুজুর শূন্য তরীকে কি করো আমল শিখিয়েছেন দোয়া শিখিয়েছেন মানুষের জুলুম থেকে বাঁচার আমার রাহে বেলায়ের বইয়ে আছে দোয়াগুলো গুলো তখন হচ্ছে নতুন এডিশনে আরো বিস্তারিত আছে তো ওনাকে ওই বই থেকে কয়টা দোয়া দিয়ে দিলাম রসুলাম হাজত ফাতে মারাদ শিখিয়েছিলেন সাহাবিদেরকে শিখিয়েছিলেন যে এই দোয়াগুলো পড়বে ঘুমাতে যাওয়ার সময় আমি বললাম যখন অর্থ তাহাজ করে চোখের পানি যতটুকু পারেন ফেলে আল্লাহর কাছে কানবেন অন্যান্য সময়ে দোয়া মাসুরার সময় পড়বেন হাত তুলে কাঁদবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে সবচেয়ে দোয়া কবুলের সময় যেহেতু তাহাজ্যোত একটু তাহার জোতটা নিয়মিত পড়বেন সেদিন এসে কোন বলা নেই কে আমার দলিল গুলো আমাকে দিয়ে চলে গেল তাই বললাম আলহামদুলিল্লাহ খুব ভালো কথা না হুজুর একটু কিন্তু আছে কি কিন্তু হুজুর এই যে আপনি বলছিলেন তাহার দোয়া করতে নিজের জমির দরদেই তাহার তাহার জোতে যে লাগতো এখন আমার মনে হচ্ছে যে ওই দলিলটা যদি মাস পরে দিত তাহলেই ভালো হতো তো ভাইরা আল্লাহ তো এটাই চান আল্লাহ ছোট্ট একটু বিপদ নেন বান্দা একটু বোটা করে আল্লাহর অলি হয়ে যায় আর আপনি দৌড়ালেন অন্য জায়গায় দৌড়াবেন হুজুরে কাজ যাবেন হুজুর কোন দোয়া পড়তে হয় হুজুর শিখিয়ে দেবে কিন্তু কাঁদবে কে আপনি কানবেন কাঁদলে আপনার বিপদও যাবে আপনি আল্লাহর অলিও হয়ে যাবেন কাজেই ভাইরা নির্ভরতা, ভালো মন্দ আমার দেওয়া একমাত্র আর কেউ থাকবে না কথা বুঝতে পেরেছেন ভাইয়েরা দ্বিতীয় যে বিষয় আমরা অনেক হল করি আলে মোলামা পীর মা অবশ্যই দোয়া করবেন তাদের কাছে যাব তবে আমাদের অন্তরটা কিন্তু আল্লাহর কাছে থাকবে আমরা ভুল করি মনে করেন আমারও দুজন মুরিদ একজন মুরিদ আমার প্রচন্ড ভক্ত ওর যে কোনো কষ্ট বিপদ হলেই চিন্তা করে হুজুর বদয়া করেছে হুজুর রাগ করেছে সঙ্গে সঙ্গে ও চিন্তা করে হুজুরের কাছে একটু ভাবছে আর ও কোনো ভালো কিছু পেলেই ওর বেচা কেনা বেশি হয়েছে রোগ ব্যাধি সেরে গিয়েছে একটু যে কোনো ভালো কিছু পেলেই ওর অন্তরটা কার সাথে ঘুরে হুজুরের সাথে ঘুরে আর একজন মানুষ সেও আমার মুরিদ সে জানে হুজুর আল্লামার মতো আল্লাহরই বান্দা হুজুরের কাছ থেকে আমি আমল শিখেছি কিন্তু ওর অন্তর আল্লাহর কাছে থাকে যে কোনো বিপদ হলেই বলে আল্লাহ আমি অন্যায় করেছি মাফ করে দাও আল্লাহ বিপদ না কাটালে কেউ কাটাই না যে কোনো ভালো পায় বরকত লাভ হয় ছেলে পরীক্ষায় করে। বিয়ে হয় হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দেছ ওর অন্তরটা কার সাথে ঘোর আল্লাহর অলিকে এই দ্বিতীয়জন। আর প্রথম জন কিন্তু মুর্শি ও আল্লাহর আসনে আমাকে বসিয়ে ফেলেছে ও কি করো ওর দায়িত্ব ছিল আল্লাহ ডাকবে শুধু আমার জন্য দোয়া করবে আল্লাহ আমার হুজুর এই আল্লাহ তার ভালো করো ঠিক না ভাই তো ভাইরা হুজুর হুজুরের জায়গায় রাখবেন আল্লাহ না ইমানের এটা হলো প্রথম আর দ্বিতীয়টা কি ওয়াদু তার মানে কি ঠিক না ভাই গোলমালটা কোথায় গোলমালটা এক জায়গায় কোন কায়দায় কোন তরিকায় আল্লাহর ডাকতে হবে কথা বুঝতে পেরেছি আর এই তরিকা শেখানোর জন্যই তো আল্লাহ নবী পাঠালেন আল্লাহর আর সেই এবাদতের তরিকা নিয়ম শিখবো একমাত্র মোহাম্মদ রসুল্লাহ রসুল আমরা আমি মানুষ আলেমের কাছে যাব পীরের কাছে যাব উস্তাদের কাছে যাব উদ্দেশ্য কি কথা কি বুঝতে পেরেছেন ভাই আর নবীর তরিকার পাশে আর কাউকে দাঁড় করাবেন না জানার ভুল হলে জানার চেষ্টা করেন আস্থা না হলে আস্থা অর্জনের চেষ্টা করেন কিন্তু নবীর সুন্নত জানার পরও। কারোর অজুহাত দিয়ে যে অমো খুজুর করেছে তম খুজুর করেছে অমো খুচুর জানাতে গেলে আমু এই সব বললে কিন্তু নবীর সাথে করা হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন। অনেক করেন আলহামদুলিল্লাহ আল্লাহর অলি বুজুর্গরা সবাই নেকামল করেছেন সবারই কিছু ভুল থাকে আল্লাহর অনেক বুজুর্গ ওলি সাহাবি তাদের অনেক আমল আমরা মানি না কেন নবী সুন্নতের খেলাফ আমরা তাদের বহবত করি তারা বোঝেননি অথবা তাদের কোনটা উদাহরণ দিকেন তো তিনি মেদিনী নিয়েছেন বলে কোন কোন হাদিসে আসছে কালো করতে নিষেধ করেছে। কোন কোন মশহুর আল্লাহর অলি আমি নাম বলব না তারা কালো করতে আপনি কোনটা করবেন এখন যদি কেউ বলে তিনি জান্নাতে যাবেন আমরা আশা করি কারণ তার লক্ষ্য লক্ষণে কেমন আছে তিনি যে দায়ী কালো করেছেন হয়তো তার কোন ওজর ছিল অথবা হাদিসটা তিনি জানতেন না কিন্তু আমি করলে কিন্তু আমি তোকে কেন আমি নবীর সুন্দর জানার পরে ধাক্কা এতে কি ওই আল্লাহর অলি নারাজ হবে নাকি আল্লাহ নারাজ হবে আল্লাহর নবী নারাজ হবে নাকি সবাই খুশি হবে যে আলহামদুলিল্লাহ ওর ইমানটা ঠিক আছে নবীর সুনত পাইলে আর কিছু চাই না কথা কি বুঝতে পেরেছেন তো ভাইরা এটা ইমানের কথা আমি লম্বা করব না ইমানের পরে দ্বিতীয় যেটা আমাদের সফলতার জন্য ওই যে মোহাম্মদ রসুল্লার ইমানটা করবর হয়ে গেছে নেক আমলের মানদণ্ডটা আমাদের নেই যেমন মনে করেন আমরা টুপি পাগড়ি জামা যত গুরুত্ব দি হালাল খাওয়া গুরুত্ব দিই না অনেক ব্যাপার আছে আমরা আমাদের সমাজে উল্টো বুঝে ফেলেছি ইসলামের মূল চেতনা নষ্ট করছি যেমন একটা গল্প মনে পড়লো ভুলে গেছি আপনাদের বলি দুয়া গল্প হাদিস শরীফে আসছে যদি কেউ দোয়া ইউনুস পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করবে এখন আমরা বিপদে পড়লে ইনুস খত করি করেন যে বিপদে পড়েছে সে না অন্য মানুষেরা চল্লিশ জন কোন এলাকায় নিয়ে চল্লিশ জন আলেমকে ডাকতে হবে চল্লিশ জন আলেম এসে কি বলবে লাই লাই লানা নিক মিনা দলিমিন আল্লাহ আমি জালেম আর যার উপরে বিপদ আসছে যার অন্যায়ের কারণে বিপদ আসছে যার উপরে সে কিন্তু বলছে না তো ভাই এটা কি ইসলাম হলো নাকি না আপনি হুজুরের হুজুর কোন দোয়া পড়লে বলে দেবে আপনার অন্তরে আল্লাহর বেলায় এটার জন্য দরকার মডেল ঠিক রাখা মোহাম্মদ রসুল আমরা দুর্ভাগ্যবশত সমাজে ওলামে কেরামের দৃষ্টি আকর্ষণ করি জানি না কতবার বলেছে কিনা আবারও বলি ভাইরা উমের অবস্থা ভালো না খ্রিস্টান মিশনারিরা ঘোষণা দিয়েছেন ২০১৫ সালের ভিতরে কতদিন বাকি আছে ২০১৫ সালের ভিতরে বাংলাদেশের পাঁচ কোটি মুসলমান খ্রিস্টান হবে এবং দুই থেকে পঁয়তাল্লিশ এর ভিতরে বাংলাদেশ একটা খ্রিস্টান মেজরিটি দেশ হবে তো ভাইরা নজ্লা বলছেন ইমানের কারণে কিন্তু আমরা কি করছি আমরা মুসলমানরা ঝগড়া করছি দলা করছি ছোট ছোট মশলা নিয়ে আমাদের জিনাইদার এলাকায় মাগুরা এলাকায় বড় বিশাল হাই প্রোফাইল মাহফিল হয় হাজার হাজার এরকম আপনাদের দেশে আছে নাকি হাজারিন এতে ইসলামের কোন উপকার হচ্ছে মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে মানুষ মহা মহাপিপ্ত হয়ে যাচ্ছে যুবকেরা ইমান হারিয়ে ফেলছে মানুষেরা সিঁড়ে কুপুরে জড়িয়ে পড়ছে নামাজ পড়ে আবার নবীর সমালোচনা করে কাফের হয়ে যাচ্ছে আমরা সেগুলো কিছুই দেখলাম না আর এই ছোট ছোট ভুলগুলো নিয়ে ঝগড়া করছি আর এই ফাঁকে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছেন অবস্থা নাইজেরিয়া এক সময় মুসলিম মেজরিটি এখনো মেজরিটি আছে শতভাগ মুসলিম দেশ ছিল আর বর্তমানে সে দেশের নাইজেরিয়ার তাই যেভাবে আমরা বাধান করছি আর যেভাবে ওয়াজ করছি সারা বছর উন্নতের কোনো দোষ নেই প্রতি বছর হাজার হাজার ওয়াজ মাহফিল আপনারা করসেন্ট টাকা দিয়ে ঠিক না ভাই কিন্তু দুর্ভাগ্য উলাম যদি এক মডেল ঠিক রেখে আল্লাহ কেতাব নবীর সাহাবিদের জীবন থেকে ওয়াজ করতেন তাহলে অবস্থা পাল্টে যেত এজন্য আমার অনুরোধ হলো ভাইরা আমরা মডেল ঠিক করিহাত গল্প বাদ দি হজুরদের গল্প বুজুর্গদের গল্প কারামতির গল্প অধিকাংশ ঠিক না সত্য না মিথ্যা আর এইগুলো ইসলাম না ইসলামের ভুল উপস্থাপনা করে আমি মশুর দুটো গল্প আপনাদের বলবো। আগে বলেছে কিনা মনে নেই বলবো দৃষ্টি আকর্ষণের জন্য বল। বলেছেহমতুল্লাহ আলাইহ গল্প জানেন না তিনি কি করছিলেন দাঁত ভেঙে ফেলছিলেন ঠিক না তিনি আশেক এরাসুলের মডেল ঠিক না সাহাবিরা কি দাঁত ভাঙছিলেন কাউকে সাহাবিদের বড় মনে করি তাহলে কিমান থাকে থাকে না আল্লাহ রসুল সাল্লামের একজন আদনা আদ না একদম সর্বশেষ পরের কোন পায়ের ধুলার সমান কারণ মোহাম্মদ রসুলামের উপর ইমান চোখ দিয়ে দেখেছে কোন আমল কিতার সমান হতে পারে যেটা বলছিলাম গুলি লেগে শহীদ হয়ে গিয়েছেন আমিও সঙ্গে সঙ্গে একটা বন্দুক নিয়ে নিজের বুকে নিজে গুলি নিয়ে শহীদ হয়ে গেলাম আমার হুজুর যে জান্নাতে যাবে আমিও যাবো তো দাঁত ভেঙে আমার হুজুর যে সোয়াব পেয়েছেন নিজের হাতুরির বাড়িতে দাঁত ভেঙে আমিও ঠিক সেই সোয়াব পাব ঠিক না ভাই কি পাবো গোনা পাবো দুটো জিনিস পাবো ব্যথা এবং গোনা কথা বোঝেন নি ভাই কেউ যদি সচেতন অবস্থায় নিজের দাঁত নিজে ভাঙে নিজের হাত নিজে কাঠে গুণা হয় আর যদি বুঝতে পেরেছেন ওয়স্কারের মতন এটা করেননি এটা বানোয়ার গল্প আর এটা ইসলামকে উপস্থাপনা করে না এটা কোন অনুকরণীয় আদর্শ নয় আমরা কি দাঁত ভাঙতে পারবো। এই গল্পটা আমাদের সময় নষ্ট করে করে একটা পাগলামি ধর্ম প্রচার করে কথা বুঝতে পেরেছেন হাজরিন ইব্রাহিম করেন না। তিনি আল্লাহর ওলি হওয়ার কোশেষ করতেন এবাদত করতেন তো রাজানো অবস্থায় তিনি রাজা ছিলেন রাজত্ব করতেন আবার এবাদতবন্দিকেও করতেন একদিন রাত্রি বেলায় গভীর রাত্রে ছাদের উপরে খট খট করে ছাদের উপরে কে উপর থেকে নাকি আমি আপনি কি করেন আমি উঠ খুঁজি পাগল নাকি উপরে কি নাকি বলে তুমি কি পাগল নাকি রাজপ্রাসাদের থেকে কি আল্লাহর অলি হওয়া যায় উনি বোঝলেন ঠিক আছে পরের দিন সকালে রাজত্ব ছেলের হাতে দিয়ে উনি জঙ্গলে চলে গেলেন আল্লাহর অলি হয়ে গেলেন ভাইরা এটা কি ইসলাম কিনবেন শেষে বেরিয়েছে তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলী রচিত আলফিকুল আকবর বঙ্গানুবাদ ও ব্যাখ্যা দেখবেন ইমাম আবু আনিফা এত বড় লোক ছিলেন এত ধনী ব্যবসায়ী ছিলেন আশেপাশে থেকে খোসবু পে লোকেরা বুঝতো যে আবু আনিফা ঘরের তে বেরিয়েছে উনি আল্লাহর ছিলেন না উনি কি খড়ম পড়তেন নাকি উনি কি সেরা কাপড় চট পরতেন নাকি আব্দুর রহমান ভাগ করার জন্য কুড়াল দিয়ে কাটা লাগছিল কি করে এত ধনী হলেন ব্যবসা করে যখন মোদিনাই গেলেন হিজরত করে খালি হাত ফকির সাথে আপনি আমার আপনার ভাইয়ের চেয়ে বড় ভাই কারণ আপনি দিনের ভাই আমার এই যে জমি আছে অর্ধেক আপনার বাড়ি আছে দুটো অর্ধেক আপনার আর আমার বউ আছে দুটো আমি একটা বউ তালাক দিয়ে দিচ্ছি আপনি বিয়ে করে নেন আব্দুর রহমান বললেন যে আল্লাহ আপনার বাড়ি জমি এবং স্ত্রীর বাজারে বিক্রি করতে বসলেন বেচলেন কেনলেন বেচলেন কেনলেন কয়েক বছরের ভিতরে মদিনার সেরা ধনী হয়ে গেলেন কষ্ট করেছেন আল্লাহ তো ধনী হতে নিষেধ করেননি अल्लाह गरीबर बिलायतर पथ समान धनिर प्रजार्ज बरम उल्ट खुब भलोकर बोझ आज के लम्बा जो ओसा बस आल्लावा बसि सहज আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নেক আমল হল মাজলুমের পাশে দাঁড়ানো মানুষের মনের ব্যথা দূর করা অসহায়কে সাহায্য করা বিপদগ্রস্ত উদ্ধার করা আমার মতো আব্দুল্লাহ জাহাঙ্গীর বা পঞ্চায়েত জন পির পারে না কিন্তু একজন এমপি পারে একজন নেতা পারে একজন প্রধানমন্ত্রী পারে মাজলুমের মুখে হাতি ঘুটাতে ঠিক না ভাই এই জন্য যদি কোন শাসক প্রশাসক রাজা বাদশাহ মন্ত্রী এমপি इंसाफ कर मुखे हसी सवार अल्लाहर ओलि अल्लाह रसुलना क्या कठिन दिन দেবেন তাদের প্রথম হলাম তাহলে আমরা ইব্রাহিম এমন আসে ইসলামের সঠিক রিপ্রেজেন্টেশন করলাম সঠিক উপস্থাপনা করলাম না ভুল শিখালাম তো ভাইরা কাজেই এটার জন্য মডেল লাগবে মোহাম্মদ রসুলাম আর তার সাহাবাহের আমগন আমাদের মডেল আল্লাহ কুরআ মোহাম্মদামকে আমাদের মডেল বানিয়েছেন আর রসুল্লা পরে আল্লা বলছেন খুশি পেতে হলে ওই সাহাবিদের সুন্দর করে অনুসরণ করতে হবে কথা বুঝতে পেরেছেন সমাজে অনেক মানুষ না বুঝে নবীজির ভালোবাসার নামে আমরা অবশ্যই আহলে বেয়েতের মহবুত করব। তাই বলে কি নবীর সাহাবিদের গালি দেব একজন বলছে যে মোহাম্মদ সাল্লাহামের মৃত্যুর পরে ফাতেমার সাথে আবু বকরের গোলমাল হয়েছিল আবু ফাতেমা রসুল্লাহ সাল্লামের সম্পত্তি চেয়েছিলেন অবকার দেননি এজন্য ফাতেমা বলছিলেন আমার মরার পরে যেন লাশ না দেখে তাহলে বলেন এবার কার কথা শুনবো আমি বলছি ভাই যে আল্লাহর কোরআন সত্য হয় তাহলে তুমি মিথ্যা আল্লাহর কোরআন সত্য হলে উভয়েই ভালো ছিলেন আর তুমি জালমিসে কথা বানাইছো আর তোমার কথা যদি সত্য হয় তাহলে আল্লাহ নওজবিল্লা আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যায় মোহাম্মদ সাল্লাহাল্লামের সাথে থেকে তার সহবতে থেকে দিন বুঝলো না আর তুমি বেশি বুঝে গেলে বড় কষ্ট লাগে যে কোরআন পড়ে আমি করছি সহবাদে থাকলেন তারা পেলেন না আমি বেশি বুঝলাম বড় কষ্ট লাগে ভাইয়েরা যদি ইহুদিদের শোনেন যে বিশ্বের সবচেয়ে ভালো মানুষ কারা বলবে মুসার সাথীরা খ্রিস্টানদের শোনেন সবচেয়ে ভালো মানুষ কারা বলবে সাথীরা সাথীরা বড় কষ্ট লাগে যাই হোক ভাইরা আল্লাহ আমরা আহ ভাই তেরও করব সাহাবিদ সবাই নবীর সাথী তাদের ভিতরে হলে মানুষে মানুষের হলে এটা মানবিক ব্যাপার ঘৃণা করবো নাকি এটা মানবিক ভুল এটা গল্প কোরআন হাদিসে নেই মানুষ বানিয়েছে আল্লাহ জানে কিন্তু কোরআন এবং হাদিস বলছে মোহাম্মদ রসবুল্লাহামের সাথীরা খারাপ হতে পারে না কথা কি বলতে পারছি তো যেটা বলছিলাম আল্লাহ সাহাবিদেরকে মডেল বানিয়েছেন রসুল আমাদের অনুকরণীয় একমাত্র আমি লম্বা বলবো না ভাইরা আপনার জানেন নে কামল কি এজন্য আমি যেগুলো আমরা অবহেলা করি অল্প কয়েকটার কথা শুধু বলব নামাজ এ অবহেলা করবেন না কারণ নামাজ অবহেলা করলে মুসলমান করবেন না সাধ্য মতো কিন্তু আমি আপনাদেরকে কয়েকটা নেকামলের কথা বলছি দিকে একটু যেটা আমরা হারিয়ে ফেলেছি গুরুত্ব দিতে পারছি না তার এক নম্বর হলো জামায়াত আল্লাহর একটা ফরজ এবাদত হলো জামায়াত জামাত মানে কি জামাত মানে কি আমি জানি জামাতের মানে নিয়েই যত গোলমাল জামাতের মানে কেউ বলেছেন দল কেউ বলেছেন জামা আতানবদ্ধ হওয়া টু ইউনাইটেড ইউনিটি আর দলের আলবি হলো ফিরকা আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন কোন দলে না গেলে মুসলমান হওয়া যাবে না ওলা হাউল কর্মের জন্য গ্রুপ হবে যেমন রাজবাড়ী একটা শহর কিন্তু এখানে দশটা মাথা থাকতে পারে পারে না আপনার ওই মাদ্রাসা পছন্দ আপনি ওখানে ভর্তি করেছেন হয় বাড়ির কাছে বলে ভর্তি করেছেন অথবা ওর উস্তের ভালো লাগে না কিন্তু এক মাদ্রাসা আলাদা দল আমরা আলাদা দল বলবে নাকি আমরা সবাই দল কাজেই ভাইরা আমি জানি এই এবাদতটা উন্মতের থেকে উঠে গেছে এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো আল্লাহর ফরোজ এবাদত কি ধারণ করো ঐক্যবদ্ধ ভাবেছেন বুঝুন ঐক্যটা মূলত কাল বেরেবাদত অর্থাৎ আপনি বিশ্বাস করবেন সব মুসলমান আমার ভাই যে যে দল করুক যে মত করুক যে মাধাব করুক যে করুক। সে সাক্ষ্য দিচ্ছে যতক্ষণ তার ভিতরে আমি ইসলাম পাচ্ছি বলে করার কোনো সুযোগ নেই। সে আমার দলের আমার ভাই কথাকে বুঝতে পেরেছেন তো ভাইয়েরা আপনাদের দেশে বড় বড় রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ আছে বিএনপি আছে আছে না আওয়ামী লীগের ভিতরে অনেক মতভেদ আছে না খারাপ তাও বলবে স্বীকার করবে করবে না কিন্তু ওই আমি লীগের লোক কি খারাপ আমি লীগ বাদ দিয়ে ভালো বিএনপির সাথে মেশবে নাকি হ্যাঁ যদি মেশে তাহলে কি দলে থাকতে পারবে তো ভাইরা মুসলমান খারাপ মুসলমান হতে পারে কিন্তু সে আমার দল আর ইমান হারাবে হোক ও আমার দল না কিন্তু দুর্ভাগ্য ভাইয়েরা আমরা ছোট ছোট বিষয় নিয়ে মুসলমান মুসলমানরা মজাহ নিয়ে রফাদাইন নিয়ে মিলাদ নিয়ে মোনাজাত নিয়ে এক মুসলমান আর মুসলমানের দুশ্মন হচ্ছে দেখা যাচ্ছে যে মুসলমান না তার কাছে যাই কিন্তু মুসলমানকে বেশি দূরে সরিয়ে দেয় ভাইরা এটা আল্লাহ আল্লাপুর আন বলেছেন প্রথম আল্লাহর আল্লাহর দড়ি ঐক্যবদ্ধভাবে দলা দলি পুরোনা দলাদলি মনের ব্যাপার ঐক্য মনের ব্যাপার আপনি বিশ্বাস করবেন সকল মুসলমান এক দল আমার কথা শুনে ভালো লেগেছে অথবা আমার ঘরে ঢুকে বই দেখে ভালো লেগেছে আমার বিভিন্ন কথা তার পছন্দ হয়েছে তখন সে গোপনে জানার চেষ্টা করে আমাকে প্রশ্ন করে अथवा आशेपे प्रश्न कर हुजुर की काक हुजुर की इलामामे आंदोलन कर हुजर की फिर सहेबर मुड़ी हुजुर की हानाफिना रोजा जा देखे से ग्रहणज्य मन करना जतना दलियों परिचय से पा इरा चिंता हर আপনার কোন সম্পর্ক নেই আমি মুসলমানের বিচার করব তার যে আমল দেখি সেটা দিয়ে তার দল দিয়ে নয় আপনি একজন আলিমের কাছে গেলেন মাসা আল্লাহ বোখারি বোঝে এবারে সব দেখার পরে আচ্ছা হুজুর কি আমাদের লালবাগে পড়েছে না ঢাকা পড়েছে। এইটা পর্যন্ত তার আপনি আপনি না। না। আপনার ইমানি পালন বিচার করবেন এলেম আমল কোথায় পড়েছে আপনার বিচার না তো ভাইরা আল্লাহ রস্তে অনুরোধ করব। উম্মতের ঘরে আগুন ধরানো হয়েছে আর এই আগুনে আলো পুড়িয়ে খ্রিস্টান ইহুদি কাদিয়ানীরা খেয়ে যাচ্ছে কথা বুঝতে পেরেছেন আমরা সাধারণ মানুষ অন্তত আমাদের ফরজ এবার তাদাই করি যে আল্লাহ আমি অত শত বুঝিনি সব আলেমের মহবত করি সব মুসলমানের মহবত করি আল্লাহ করে তার হেদায়তের উপরে থাকবেন তবে অন্য মুসলমানদের ক্ষেত্রে তাদের ভুল কারণে তাদেরকে কাফের সমান বানাবেন না কথা কে বুঝতে পেরেছেন ইমান সবচেয়ে বড় এবাদত সে ভুল করে কিন্তু সে তো নবীর এটার ওজন বেশি না মিলাদ মজহাব আরফাদ করা না করা এইগুলোর ওজন বেশি এত বড় ওজনের ইমান এটার কোন গুরুত্ব দিলেন না शेष अंशा आ मक्का शरीफे बस बलो साल भरे हाथ बाधार विधान गोलमाल आई এই ব্যাপারের হাদিস আলোচনা করেছি মসলাও লিখেছি তবে শেষ অধ্যায় লিখেছি যেটা মক্কা শরীফে বসে রেখেছি আল্লাহর আশা করে যে এই যে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া আমরা করছি আপনারা দেখবেন এটা কোনো ঝগড়ার বিষয় নয় আপনারা এইভাবে দেখবেন যে বড় বড় মহাদ্দেশ যেমন শেখ মুহাম্মদ নাসির উদ্দিন আলবাণী রাহেমাহুল্লাহ শেখ আবদুল্লা বাজ রাহেমাহুল্লাহ তারা বিরাট মতভেদ করেছেন সবাই হাদিস মানতে চান আলবানী বলছেন রুকু থেকে উঠে হাত ঝুলিয়ে রাখতে হবে হাত বাঁধা বেদাতিস কিন্তু একটু লাভ করেছেন আমরা কোন একজন নিতে পারি কিন্তু অন্যদের গালি দিতে পারি না কথাকে বুঝতে পেরেছেন অনেকে বলেন নবীর হাদিস এক করে এক আমরা এত মাঝাব কেন বিষয়টা হলো কোরআন এক হাদিস এক কিন্তু জীবন কিন্তু কোরআন এবং হাদিস সোনা সোনার বার সোনার বার কি মালা গলায় চুরি করে হাতে নেওয়া যায়। যখন আপনি হার বানাবেন নেকলেস বানাবেন চুরি বানাবেন তখন পিটাতে হবে পিটাতে হবে না ভাঙতে হবে পোড়াতে হবে আবার অনেক সময় খাদু দিতে হবে এটার নাম হলো ইশতেহার সব মশলায় ইস্তিহাদ লাগে ক্ষেত্রে করতে হয় এই বইটাতে বেশ কিছু আমি দিছি আমরা যে ঝগড়া করছি বড় দুর্ভাগ্য মসজিদের ভিতর অভাদায়ন করলে জোরে আমিন বললে এটা আনাবি মসজিদ ভাই এটা থেকে কেউ জোরে আমিন বলতে পারবেন না আছে নাকি এরকম আছে হারামকোর আছে মাদক ব্যবসায়ী আছে কিচ্ছু বললেন না আর ওই বেটা আদিসের আমল করল আপনি দাঁড়িয়ে দিলেন আপনি ইন্দোনেশিয়ায় গিয়েছেন সাফে দেশে এক গ্রুপ দুই গ্রুপই আসছে মহব্বত করে এক গ্রুপ রফাদাইন করবে জোরে আমিন বলবে দরকার মসজিদ আলাদা করবে আরেক গ্রুপ কথা তোরা যদি রফাদাইন করতে চাই তো মসজিদ আলাদা করে নে। দুই নম্বর কথা রফাদাইন না করলে গুণা হবে কোন হাদিসে নেই কিন্তু মুসলমানদের ঐক্য ভাঙলে গুণা হবে কাজেই ঐক্য বজায় রাখেন আপনার মসজিদে যদি খুব সময় কেউ দখুল মসজিদ ফোরে রাগ করে এটা ইসলাম না ঠিক মডেল আনেন মোহাম্মদ সাহিদের যুগে যান আবাহানিপা রহমতুল্লাহ এর যুগে যান দেখবেন তারা জামায়াত ঐক্য দল নয় ঐক্য আমরা সব মুসলমানকে ভালোবাসি ইসলামের কল্যাণ চাই এই দিকে আসেন ভাই কষ্ট লাগে মুসলমান খ্রিস্টান হয় কেউ ব্যথা পায় না ইমানকে মজবুত করতে ইমানই ঐক্য লাগবে সেই ইমান আল্লাহ এবং তার রসুলের আমার পীর মানে না আমার পীরকে গালি দেয় আমার দরকে গালি দেয় কিন্তু নবীকে মানে নবীর নামাজ পড়ে ওকে আমি ভালোবাসবো ঠিক না ভাই কষ্ট লাগে ওর ভুলের জন্য আমার ব্যথা লাগে কিন্তু যেহেতু আল্লাহ আল্লাহ আমল যেটা আমরা অনেক সময় করি না সেটা হলো সেটা কি আলেম অন্য সকল ধর্মে আপনারা জানেন না ইংরেজি অনুবাদ করা হয় আপনারা উইকিপিডিয়াতে পাবেন যে কোনো এনসাইক্লোপিডিয়াতে পাবেন প্রথম যখন বাইবেলের ইংরেজি অনুবাদ করা হয় প্রায় পঁচিশ বছর পরে পপ অর্ডার দিলেন ওর কবর খুঁড়ে লাশের যা আছে সেটাও আগুনে পোড়াতে হবে আমাদের দেশে খ্রিস্টান ভাইয়েরা ধর্ম প্রচার করেন ইসলাম হানাহানি মারামারির ধর্ম ভালোবাসার ধর্মের ইনকুইজিশন পড়বা রিলিজিয়াসন পড়বে কলম্বাস পড়ো কি বর্বরতার সাথে ধর্মের জন্য মানুষ করা হয়েছে একটা ছোট্ট ঘটনা বলি মনে করলে জিপিডিয়াতেই পাবে ইংল্যান্ড এবং ফ্রান্সের সাথে যুদ্ধ ফ্রান্স হেরে যাচ্ছে এই মেয়েটা কিশোরী ১৮ ১৯ বছরের বয়স শেখ নেতৃত্ব নিয়ে বেশ ফ্রান্সের যেতে এরপরে এক সময় ইংরেজের হাতে ধরা পড়ল জেলে চলে গেল জেলে যে এই মেয়েটা প্যান্ট পরল কি পরল তখন পাদিরা রেগে গেলেন তো মহাভয়ঙ্কর অন্যায় করেছে বিচার হবে ইনকুইজিশন হবে পাদিরা বিচার করবেন তুমি হলো? মেয়েদের জন্য প্যান্ট পরি বলে না তারপর প্যান্ট হয়ে গেছো তোমার শাস্তি ইনকুইজিশন জীবন্ত আগুনে পোড়াতে হবে একটা ক্রস বানানো হলো হাত বেঁধে আগুন গেল বুজুররা এই পর্যন্ত গেছে নাকি কখনো হাজরিন একটু লেখাপড়া করে দেখেন না বর্বরতা কোথায় আমি লম্বা বলতে পারবো না যেটা বলছিলাম যে ইসলাম ধর্ম না ইসলাম কিন্তু আমরা নিজেরা হানাহানিতে গেছি যে ইসলাম বসবে সে হানাহানি করবে কেন আজকে আমরা ওলামায়েরাম উম্মতের সঠিক নেতৃত্ব দিতে পারছি না সঠিক নেতৃত্ব দিতে পারছি না আমরা হিন্দু ধর্মে আছে কোন ক্ষুদ্র যদি বেদের কথা তার কানে যায় নিজে পড়েনি অন্যের পড়া কানে ঢুকেছে তাকে সেই কানের ভিতরে সীশা ঢেলে দিতে হবে বেদ পড়বেন একমাত্র ব্রাহ্মণেরা আর ইসলামের কথা হলো ইসলামে কোন পুরোহিত তন্ত্র নেই ঠাকুর তন্ত্র নেই আল্লাহ এবং বান্দার নেই কোরআন প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন তবে ফেকার বিস্তারে জ্ঞান সবাই পারবে না এজন্য আলেমদের সাহায্য নেবে তো ভাইরা এলেমের এবাদতটা করেন দুটো কথা বলব আল্লাহ কোরআনের প্রথম আয়াত নাজিল করেছেন কি মান রব্বুকা অমা দিন উকা অমান নবী উকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে প্রশ্ন হবে না যারা ফেল করবে উত্তর দিতে পারবে না তারা কি বলবে লা হাই হাই, আমি তো জানি না লোকেরা কি বলতো আমিও বলতাম এখন মনে হচ্ছে না আর যে পাশ করবে তাকে ফেরেশ তারা চতুর্থ প্রশ্ন করবেন মা আদ্রাক বিমা দারাইতা মায়িক তুমি কি করলে এই তিনটে প্রশ্নের উত্তর জানলে আমি আল্লাহর কেতাব পড়েছিলাম আল্লাহর কেতাবের ভিতরে আয়াত গুলোতে যা লেখা আছে সবগুলো আমি বুঝে বিশ্বাস করেছিলাম আল্লাহর নবীর কথাগুলো বিশ্বাস করেছিলাম এই জন্য আমি উত্তর দিতে পেরেছি তাহলে প্রথমজন কি না পরাউল্লা হ্যাঁ আর পরের জন ভাই সোনাউল্লা পাশ করবে কিনা ভয় আছে কোরআন পড়তে হবে কিন্তু শুধু কোরআন পড়ে মুক্তি হওয়া যায় না হাদিস পড়তে হবে দুটো হাদিস পড়ে মুক্তি হওয়া যায় না তাক বাড়ানো যায় ইমান বাড়ানো যায় আলেমদের সবত লাগবে আমার বইয়ে বিস্তারিত পাবেন এই এলেম তলবটা অব্যাহত রাখবেন এটা বড় মন্দির হুজুররা ওয়াস করে দাড়ি আনে পাগড়ি আনে দস্তরখান মেন্দি আনে কিন্তু বোনের হক দেয় না সম্পত্তি দেয় না ওজনে কম দেয় এই তাকুয়াটা আসে না কথাকে বুঝতে পেরেছেন কারণ আমরা কোরআন সত্যিকারের তাকা তৈরি করে তৃতীয় এ বাদত ভাইরা যেটা সময় আপনি আমল করার চেষ্টা করবেন সেটা হলো আল্লাহর জিকির সেটা কি সব সময় আল্লাহর জিকিরে জবানটাকে ভিজে রাখবেন চার নম্বর ভাইরা যেটা কি না শুধু মানুষকে কষ্ট না দেওয়াটাও একটা বড় এবাদত একটা ছোট্ট হাদিস বলেই এরপরে আমি ওই বাকি দুটো কাজের কথা খুব সংক্ষেপে বলার চেষ্টা করব আল্লাহ তালা তা অভিজ্ঞান করুন আমিন বয়স অনেক ছোট আর আবদুল্লাহন ওমর যখন মদিনায় যান রাজি আল্লাহন আজমাইন তখন তার বয়স পনেরো ষোলো এই পনেরো ষোলো বছরের যুবক কি বলছেন একজন ওই সময় মসজিদে মাত্র জন মানুষ ছিল এটা কি নামাজের সময় না অন্য সময় নামাজের সময় কি মদিনার মসজিদে দশজন হতো নাকি না তার কারণ দেশে মসজিদ এ নামাজ বন্ধ থাকে আমরা মসজিদ বানায় মাসা আল্লাহ টায় দিয়ে সুন্দর করে আমাদের মসজিদগুলো দামি আর ইমামগুলো সস্তা কথা বোঝেননি ইমামের জন্য দুটো শর্ত আমাদের দেশে একটা হলো সস্তা হতে হবে আর একটা হলো মুসল্লিদের যে নামাজের পরে শুনলক থাকে ওই নামাজের পরে আধা মিনিটের বেশি দোয়া করা মাকরু কথা এটা আনাফি মাজাবের সব কেতাবে আছে কিন্তু আমাদের দেশে অনেক গেছে জুমার উদ্দিনের শর্ট করাতে সবাই এত লম্বা মোনাজাত করে আমাদের ওজন শর্ট মোনাজাত করে কথা বুঝেছেন তাহলে ইমামের ইমামতির জন্য দুটো শর্ত এক নম্বর হলো ইমাম সস্তা হইতে হবে আর দুই নম্বর হলো মসজিদ কমিটির মশলাই চলবে কোরআন কেতাবের মশলা চলবে না এই ইমামের পিস নামাজ পড়ে কিছু হলে আলেমদেরচার করবেন কথাকে বুঝতে পেরেছেন বড় দুঃখ লাগে ভাইরা এবারে চট্টগ্রামে গেছি ইউনিভার্সিটির প্রফেসর এক মসজিদের ইমামতে চলে গেছে একদিনের নোটিসে কারণ আপনারা জানেন বাংলাদেশের দুই রাজনৈতিক দলের পনেরোই আগস্ট নিয়ে ঝগড়া আর একজনের শোক দিন পরে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস আপনারা দোয়া কর ইত্যাদি বলেছেন আর একজন সিরকুট দেয়ারা আগামী পনেরোই আগস্ট বেগম খালেদে যে জন্মদিবস সবাই দোয়া করবেন দোয়া চেয়েছে এই যে সিরকুটটা পড়লেন আপনি থেকে বলতে পারেন সব চাকরির শোকজ আছে ইমামের কোনো শোকজ নেই এক কথাই নেই এই ইমাম দিয়ে আপনি জান্নাত পাবেন না যে ইমামকে আপনি চাকর মনে করেন যে ইমামের প্রতি ভালোবাসা নেই সেই ইমামের পিছনে নামাজ পড়ে ভাইরা খুব ভালো করে বুঝেন আমরা সমাজে ক্ষমতা আছে মসজিদ কমিটির টাকা আছে কিন্তু ইমামের একটা জিনিস আছে যা মসজিদ কমিটির নেই সেটা হল ওহির এলেম ঠিক না আপনি যদি ইমানদার হওয়ান এলেমের গুরুত্ব দেন তাহলে আছেন দশ জনের ভিতরে একজন কিন্তু কিশোর যুবক তার কারণ কি রসুল্লাহ সাল্লাম ছিলেন যুব তার সব সাহাবি যুবক ছিলেন তিনি যখন নবর্তমান বয়স কত সত্যকে গ্রহণ করতে অলসতা আছে আর এত বছর করে এত দিন চোর করছি কি করে ছাড়ি ইত্যাদি কথা আছে যুবকরা কিন্তু তা না বুড়োটা স্বার্থ চিন্তা করে এটা ঠিক তবে এটা করলে হয়তো ওইটা চলে যাবে সেইটা হবে ব্যবসা কমে যাবে আর যুবকেরা স্বার্থ চিন্তা করে না ঠিক আমি আসি। কথা যুব ছিলেন। অনেক কথা আছে একটা উদাহরণ দিক কারণ উদাহরণটা আমার মনে আছে কয়দিন ধরে এক যুবক কিশোর রসল রসুল সাহাবি মসজিদে ঢুকে দেখেন অজু করে দুইশো মিটার দৌড়ের ভেঙে দৌড় যাই ইমামকে পাইলে ভালো যদি ইমামের স্বামী আল্লাহ শুনি একেবারে হার্ট ব্রেক করে দাঁড়াই ঠিক না এই দুটো কাজই না গুনার কাজ যখন মসজিদে যাবেন আল্লাহ গাম্ভীর সাথে হেঁটে যাবে কারণ কি কারণ তুমি যখন মসজিদ মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছো। তোমার আমল নামাজের লেখা শুরু হয়ে গেছে মসজিদে যদি আপনি দেখ। শান্ত শান্তভাবে যাবেন যাওয়ার পরে কাতারে যেয়ে দেখলেন ইমাম দাঁড়িয়ে গেছে ইমাম রুকুতে উঠে পড়েছে বলে দাঁড়িয়ে থাকা হানাফি মাজাব সব মাজাবের কেতাবে মাকরু এটা না কাজ। কারণ আপনি তো রাকাত গুনতে যাননি নাকি সহ গিয়েছেন কেউ আপনি আপনার জন্য আপনি শান্তভাবে যাবেন রুকু হয়ে গেলেও আল্লাহ আকবর বলে তা করে এরপরে সেজদাই চলে যাবেন একটা সেজদার দাম সারা দুনিয়া বেসলেও হয় না ভাইরা ওই যুবক যদি আমি কাতারে যাই তাহলে তো রসুল উঠে দাঁড়ায় পড়বেন কাছ থেকেই রুকু করেছে এইবার রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে যেয়ে কাতারে দাঁড়িয়েছে আমাদের দেশে যদি কোন যুবক এটা করে বুঝলীরা কি করবে বুক সাইজ করে না রসুল্লা সাল্লাহ সাল্লামের সাহাবিরা ছিলেন এত উদার ছিলেন ওনারা তো বকেননি বটেই ওই যুবক নামাজের পরে একটু খটক হচ্ছে না রসুল করে ফেলছ দেখেন আমাদের কাছে যদি এসে শুনত তা আমরা কিন্তু বকা দিতাম রসুলাম কেমন ছিলেন আমাদের মসজিদে যদি কোনো বাচ্চা কেঁদে উঠে মুসল্লিরা ওর আগে এইটা চিন্তা করে আমি তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিলাম রসুল ওই যুবকের কথা শুনে কি বললেন যা দেখাল আল্লাহ তোমার আগ্রহটা বাড়িয়ে দিক খুব ভালো করে বোঝেন আগে দেখতে হবে এই যুবক কেন লুকু দিল কারণ ওর শখ জামাতে নামাজটা পড়ার এটা তো ভালো জিনিস প্রথমে তার ভালো জিনিসটা বলে প্রশংসা করে দোয়া করলেন এরপরে বললেন লাউ ভবিষ্যতে আর এরকম করোনা দেখেন নবীজি বলেননি তোমার নামাজ হইনি তুমি অন্যাই করেছো কিছু বলো না কেন কিছু বলেননি এবার আমাদেরটা চিন্তা করি মসজিদে মসজিদে একটা যুবক নামাজে গেছে থ্রি কোয়ার্টার পরা আছে একটা আছে টুপি মাথায় নেই নামাজে ঢুকেছে আপনার রাগ করবেন না আদর করবেন রাগ করবেন আদর করবেন আদর করবেন মিসে কথা বললে কিন্তু বন্ধুত্বের সাথে আড্ডা দিচ্ছিল ওই বয়সে আড্ডাটা খুব মজা লাগে ও ফরজ পড়েই দৌড় মেরেছে সুন্নত রাগ করবেন না আদর করবেন যদি মোটে মসজিদে না দেত আল্লাহুল্লাহ সবাই শূন্য আহা কত শূন্যদ বুঝি কালো করে বোঝুন বন্ধুদের গল্প করছো সুন্নত পড়লে না আর আল্লাহ এই যুবকটা মসজিদে আসছে ওকে পুরো আল্লাহর অলি বানিয়ে দাও বলতে পারতেন না এই রকম ছিলেন যুব বান্ধব যাই হোক মসজিদে ঢুকেছেন নবীজির কাছে জিজ্ঞাসা করতে কারণ নবীজির কাছে জিজ্ঞাসা করে মজা পেতেন নবীজি রাগ করতেন না জিজ্ঞাসা করছেন আফদল মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ মুসলমানকে অহংকার নিয়ন্ত্রণ করে মানুষকে শ্রদ্ধা করতে পারে এই মানুষটাই হলো সবচেয়ে ভালো মুসলমান কাজই মানুষকে শ্রদ্ধা করবেন মানুষদেরকে ভালো কথা বল ভালো উপদেশ দেওয়া আর হলো সবরের কথা বলা ঠিক না ভাই আমি এটা লম্বা করব না শুধু একটা অনুরোধ করব ভাইয়েরা এই যে আমরা এতগুলো মুসলমান প্রত্যেক मुसलमान जो प्रतिदिन एकजन मानुष के आल्ला दिने दाव दी नाम दावत दी तीस को बेनमजी था खूब भलो कर बुझन পড়লে যে আল্লা জাহান নামে যেতেই হবে হুজুর আল্লাহ আমার একার দোষ না হুজুর কেউ নিতে হবে কথা বোঝেননি তো ভাইরা আজকে যদি আমরা আল্লাহর জন্য বলছি লম্বা করতে পারছি আমার অনুরোধ হলো ভাইরা দিনের ইমান যদি মজবুত করতে চান যদি সত্যিকারের ইমানের মজা লজ্জত পেতে চান প্রতিদিন আল্লাহর কাছে নিয়ত করেন যে আল্লাহ একজন মানুষকে অন্তত তোমার কথা বলব তো ভাইরা আমরা আল্লাহর কথা বলতে গেলে কি করি আমরা আবেগী হয়ে যাই তাকে নিন্দা করি এই তুই নামাজ পড়িস কেমন মুসলমান চল নামাজে যায় না এটা আল্লাহ বলেননি আল্লাহ আদর করে বলতে বলেছেন আপনাদের দেশে ইন্স কোম্পানির এজেন্ট আছে আছে না? না নেই তারা আপনার কাছে এসে কোম্পানির নানা প্রশংসা করে আপনি যখন বলে তুই বাদ দিয়ে সব সিটারি ও কি রাগ করে রাগ করে রাগ নেই তো করে না কে ও জানে যে কোন রকমে আপনার ঢোকাতে পারে তাহলে একটা যুবক ধূমপান করছে একটা কিশোর অন্যায় করছে নামাজ পড়ছে না আদর করে বলো যে বাবা নামাজটা পড়ো বাবা এই কাজটা ও রাগ করবে রাগ করলে আপনার লাভ না লস সব বাড়লো না আপনি আল্লাহর সাথে বিজনেসের নিয়ত করুন আপনার কারণে যদি কোনো একটা মানুষ ভালো হয় ও জীবনে আমল করবে ওর ও সিলাই কে আমদ্যামল হবে সমান কমিশন আমল নামে জমা হবে ওই ইন্সারেন্স কোম্পানির এজেন্ট যেমন কমিশনের লোভে রাগ করে না আপনি আল্লাহর কমিশনের লোভে রাগ করবেন না ভাই চল ভাই তুই গেলে আমি একটু সব পাবো ভাই চল না কেন রাগ কর সলমান নামাজ পড়তে বললে সরাসরি অস্বীকার করে না আপনি রাগ করেন এই তুই কাপের হয়ে গেছিস নামাজ পড়িস নি আরে মিয়া আপনি কত মুসলমান হয়েছেন আপনি তোকে বলেনি কাজে আদর করে বলেন আমি যখন ভাই নামাজ জানিনে দোয়া কালাম দূর ভাই জন্য দোয়া কালাম লাগে নাকি যা পারেন ওইদের পড়েন আস্তাতে শেখেন যে ভাই আমার তো কাপড় পাক নেই আরে মেয়ান আমাদের জন্য কাপড় পাক লাগে নাকি কাপড় পাক হলে ভালো আমার কাপড়ে নামাজ হবে আসেন না চলেন যাই তো আরে ভাই নিয়ত যে জানিনে আরে ধর্মিয়া নিয়ে লাগে নাকি বলবেন যে আমি আল্লাহ জহরের নামাজ পড়ছি তাতেই হবে ওই লোকটা নামাজ ধরলো আরো মানুষের কাছে বলতে এরম জোকের মতো হুজুর হইলে আর নামাজ না পড়লো ভাই নেই তো ভাই জোখ না কেন আল্লাব প্রতি মাসে ত্রিশ জনকে জনের ভিতরে ঢোকে আমার জন্য এটাই বড় পাওনা ঠিক না ভাই ভাইরা অন্য ধর্মের মানুষেরা এসে আমাদের যুবকদেরকে দাওয়াত দিয়ে দিন হারা করছে আর আপনি আপনার পাশের মানুষগুলোকে দিনের দাওয়াত দিলেন না দেন বিনম্রতার সাথে কিভাবে দিতে হবে আমার একটা ছোট্ট বই আছে আল্লাহর পথে দাওয়াত কিনে নিয়ে যে কথাটা বলছিলাম ভাইরা আল্লাহ তাল্লা দুটো জিনিস বলেছেন একটা হলো মানুষকে হকের কথা বলতে হবে আর একটা কি করতে হবে কি করতে হবে সবর করতে হবে সবর বড় মজার জিনিস ভাইরা ধৈর্যটা কি একজন সাহাবি এসে রসুল্লাহ বলছেন ইয়া রসুল্লাহ আউসেনি ইয়া রসুল্লাহ আমাকে একটা উপদেশ দেন রসুল আহসাম কি বললেন জানা তুমি রাগ করবে না তোমার জন্য জান্নাত কনফার্ম কথাকে বুঝতে পেরেছে রাখবেন না রাগ নিয়ন্ত্রণ করেন আপনার জন্য রাগ হবে রাগ যখন হবে আপনি নিজের মুখটা বন্ধ করে দেবেন আল্লাহ আসসালামাইকুম